পরম করুণাময় ও অসীম দয়াবান আল্লাহর নামে শুরু যখন কেয়ামতের ঘটনা ঘটবে যার বাস্তবতায় কোনো সংশয় নেই এটা নিচু করে দেবে সমুন্নত করে দেবে যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা ভেঙে চুর হয়ে যাবে অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধুলিকা এবং তোমরা তিন ভাগে বিভক্ত হয়ে পড়বে যারা ডান দিকে কত ভাগ্য বাম তারা এবং যারা বাম দিকে কত হত ভাগা তারা ইকলমুকর ব্রিজন মিনল অ অগ্রবর্তী গন্ত অগ্রবর্তী তারাই নৈকট্যশীল অবদানের উদ্যান সমূহে তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে এবং অল্প পরবর্তীদের মধ্য থেকে স্বর্ণ খচিত সিংহাসনে তারা তাতে তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা পান কুজা ও খাটি সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে যা পান করলে তাদের শিরোপীরা হবে না এবং বিকারগ্রস্তও হবে না আর তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে এবং রুচি মতো পাখির মাংস নিয়ে কথায় থাকবে আয়ত নয়না হবরণে রক্ষিত মতি ন্যায় তারা যা কিছু করত তার পুরস্কার সরু তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না কিন্তু শুনবে সালাম আর সালাম যারা ডান দিকে থাকবে তারা কত ভাগ্যবান وظل ممدود وماء كثيرة لَا সূ وَلَا কী وَفُرُشٍ লোষি পুয়া তার বিক্ষে এবং কাঁদি কাদি কলায় এবং দীর্ঘ ছায়ায় এবং প্রবাহিত পানিতে ও প্রচুর ফল মূল যা শেষ হবার নয় এবং নিষিদ্ধও নয় আর থাকবে সমুন্নত শয্যায় আমি জান্নাতির রমণীগণ বিশেষ রূপে সৃষ্টি করেছি অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী কামিনী সমবয়স্ক ডান দিকের লোকদের জন্য وكلة من الآخرين وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من तर एक पूर्वर्तीदल परवर्ती वाम पार्शस्थ लोक कतना हतभाग्य ता तक प्रखर बाष्पे उत्तप्त पानी एम्रकुंजर छाय शीतल नये आरामदायक नये انهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون اذا متنا وكنا ترابا وعظاما الا اننا لمبعوثون তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল তারা সদা সর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত তারা বলতো আমরা যখন মোরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব তখনও কি পুনরুত্থিত হব এবং আমাদের পূর্বপুরুষ গণ উল ইন মালুম বলুন পূর্ববর্তী ও পরবর্তীগণ সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে ইন্ হাব মুখদ্দিবু لآكلون من شجر من زقون فمالئون منها البطون فشاربون عليهم من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين عطفة हे पथभ्रष्ट मिथ्यारोपीगण तुम्हरा अवश्य न्याय क्या मत दिन ये तरपायन सद् सृष्टि करोम अतपर কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস করো না হুম ন্যাশনুল খালে কু নাই কুমুল নৌ মেস নী তোমরা কি ভেবে দেখেছো। তোমাদের বীর্যপাত সম্পর্কে তোমরা তাকে সৃষ্টি করো না আমি সৃষ্টি করি আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই এ ব্যাপারে যে তোমাদের পরিবর্তে তোমাদের মত লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই যা তোমরা জানো না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 अवगत हो प्रथम सृष्टि सम्पर् तब तुमुधन करो ना क्यों तुम्हारा जो बीज बपन करो से सम्पर्क भेबे देखे तुम्हरा ताकि उत्पन्न करो ना उत्पन्न करी इच्छा कर लेकर खड़कोटा कर दी অতপর হয়ে যাবে তোমরা বিস্ময় আবিষ্ট আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম বরং আমরা ঋতু সর্বস্ব হয়ে পড়লাম এই তুমুল তোমরা যে পানি পান করো সে সম্পর্কে ভেবে দেখে কি তোমরা তা মেঘ থেকে নামিয়ে আনো না আমি বর্ষণ করি আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করোনা তুমুল তোমরা যে অগ্নি প্রজ্বলিত কর সে সম্পর্কে ভেবে দেখেছ কি তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ না আমি সৃষ্টি করেছি আমি সেই বৃক্ষ করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী অতএব আপনি আপনার মহান পালন কর্তার পবিত্রতা ঘোষণা করুন ও পশিমু বি হু ল পসেম ইহু অনু কী অতএব আমি কসম খাচ্ছি। নিশ্চয় এটা এক মহাকসম যদি তোমরা জানতে নিশ্চয়ই এটা সম্মানিত কোরআন যা আছে এক গোপন কিতাবে যারা পাক পবিত্র তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না এটা বিশ্ব পালন কর্তার পক্ষ থেকে অবতীর্ণ তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য প্রদর্শন করবে এবং একে মিথ্যা বলা তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে অতপর যখন কারো প্রাণ কণ্ঠাগত হয় এবং তোমরা তাকিয়ে থাকো তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি কিন্তু তোমরা দেখো না পেলাউল ই যদি তোমাদের হিসাব কিতাব না হয় ঠিক হয় তবে তোমরা এই আপতাকে ফিরাও না কেন যদি তোমরা সত্যবাদী হও ইন মিনল বৈষাণুজ অসফ বিলিয়মিন যদি সে নৈকট্যশীলদের একজন হয় তবে তার জন্য আছে সুখ উত্তম রিজিক এবং নিয়ামতে ভরা উদ্যান আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয় তবে তাকে বলা হবে তোমার জন্য ডান পার্শ্বস্থদের পক্ষ থেকে সালাম আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয় তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে এটা ধ্রুব সত্য अतएव आपनी आपनार महान पालनकर् नाम पवित्रता घोषणा कर